জঙ্গিবাদী বলিস আমরা কিন্তু রাগ করি না ধরবে আল্লাহ তোদেরকে আমরা কিন্তু রাগ করি না ধরবে আল্লাহ তোদেরকে মৌলবাদী জঙ্গিবাদী যতই বলিস তোদেরকে তোরা মৌলবাদী জঙ্গিবাদী না মুসলিম ঘরে জন্ম নিয়ে আনলি না বুঝ অন্তরে দিবি পর কাল রে দপ্তরে মুসলিম ঘরে জন্ম নিয়েও আনলি না বুঝ অন্তরে টুপি দাডি দেখলে ওদের মাথায় যন্ত্রনা কাদের কাছে শিখলি তোরা এসবে কিছু মন্ত্রনা মৌলবাদী জঙ্গিবাদী যথে বলিস মোদেরকে তোরা মঙ্গলবাদী জঙ্গিবাদী বলিস মোদের আল্লাহ আমরা কিন্তু রাগ করি না ধরবে আল্লাহ তোদেরকে লম্পটের আড্ডা খানা বানালি এই দেবী নবীকে সন্ত্রাসী বলতে ওই নবীকে সন্ত্রাসী বলছে ওই বিয়াদ আসগরে নবীর ওই বিয়াদ উঠলে কারো মুখেতে নবীর সানে বিয়াদ উঠলে কারো মুখেতে তাদের মুখে লাগাও তালা বাংলা কে তোরা মৌলবাদী জঙ্গিবাদী যতই বলিস মোদেরকে আমরা কিন্তু রাগ করি না ধরবে আল্লাহ তোদেরকে কে আমরা কিন্তু রাগ করি না ধরবে আল্লাহ তোদেরকে জন্মের পরে তোর কানে কি আজানোর বাবাই মরণ পরে জন্মের পরে তোর কানে কি দেয়নি আজান তুর বাবাই মরণ পরে হয় জানাজা এই ধ্বনিতে তোর বিদায় এবার বড় চিন্তা করে তুমি হলে কোন বাদি এবার বলো চিন্তা করে তুমি হলে কোনোদেরকে তোরা মৌলবাদী জঙ্গিবাদী যতই বলিস মোদেরকে আমরা কিন্তু রাগ করি না ধরবে আল্লাহ তোদেরকে আমরা কিন্তু রাগ করি না चाह मानी बाग दल कैडार शक्ति देखी ओ सुमर पाक चार शहीद लाल हल তাজা লাল মাটি আল্লা রে ঘর রক্ষা করতে জীবন দিতে হই যদি আল্লাহরে ঘর রক্ষা করতে জীবন দিতে হই যদি মৌলবাদী জঙ্গিবাদী যতই বলিসমদেরকে শ্রোতা শুনছিলেন জগতের আলোড়ন সৃষ্টিকারী শিল্পী আসহাবের অনবদ্য অডিও অ্যালবাম দুঃশাসন ক্যাসেটি সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মুস্তাফা কামাল উপস্থাপনায় ছিলাম আমি শাহ ইফতেখার তার ক্যাসেটি প্রযোজনা ও পরিবেশনা করেছে প্রত্যয় প্রোডাক্টস ঢাকা আল্লাহ